আসসালামক রহমতুল মজিদ আউজ মোনেম একজন করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে সুরা আননাহাল আয়াত ছত্রিশ সকল মিথ্যা ইলাকে প্রত্যাখ্যান করা এবং এক আল্লাহর ইবাদত করা এই ছিল সকল নবীর শিক্ষা প্রত্যেক নবী ও রসুলের মূল ও প্রাথমিক আহ্বান ছিল এক ও অভিন্ন যদিও এক এক একদিনে এক এক শরিয়ার অস্তিত্ব ছিল তাই এই এক ও অভিন্ন বার্তাকে পৌঁছে দেওয়াই ছিল আম্বি আলাই হিমুসাল্লাসাল্লামের গোটা জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পরবর্তীতে সাহাবা তাবে আইন ও হকপন্থী আলীনদের জীবনও কেটেছে এই মিশন কেন্দ্র করে একটি কথায় যাকে বলা হয় তাওহাইদ এক আল্লাহর ইবাদতি তাহিদ ইসলামের মূল হলো তাহিদ সব নবী ও রসউলের মিশন তাওহিদ আপনার ও আমার মুক্তির একমাত্র পথ হলো তাওহিদ আল্লা সফানুয়া তালা বলেন দিনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই নিশ্চয়ই হৃদয়া গুমরাহী হতে সুস্পষ্ট হয়ে গেছে অতএব যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর মহান আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আল বাক আয়াত দুইশো ছাপ্পান্ন অতএব তওহিদ হলো সেই শক্ত বন্ধন যা কখনোই ছিঁড়বে না তওহিদ হলো সেই রশি যা আঁকড়ে ধরে থাকলে আপনি বিচ্যুত হবেন না আজ আমরা নানামুখী বিপর্যয়ের এক অদ্ভুত সময় বসবাস করছি দুঃখজনক হলেও সত্য বিপর্যয়ের এই যুগে তওহিদের মৌলিক ধারণাতেও ব্যাপকভাবে ভুল ভ্রান্তি ঠুকে গেছে আর বাংলা ভাষায় বিশুদ্ধ তাউহিদ নিয়ে বই বা আলোচনা নেই বললেই চলে যাও আছে এককভাবে পূর্ণাঙ্গ নয় তেমনি ত্রুটিমুক্তও নয় এ কারণেই বিশুদ্ধ তাহিদের প্রচার ও শিক্ষার ব্যাপারে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাওহিদ নিয়ে বিখ্যাত একটি পুস্তিকা হল উসুউল আসালাহসা এর বেশ অনেকগুলো সারাহ বা ব্যাখ্যা রয়েছে এমনি একটি ব্যাখ্যা সম্বলিত লেকচার সিরিজ হল শারখুল উসুল সালাসা যা সবাই তাওহিদ সিরিজ নামে চেনে এই লেকচার সিরিজটি শাইক আহমেদ মুসাজিব রিলের যিনি বর্তমান সময়ের একজন দুর্লভ ও হকপন্থী আনেন যুক্তরাষ্ট্র জন্ম নেওয়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ার উপর ডিগ্রিধারী শাইক আহমেদ মুসাজিব রিলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগেই তিনি বুখারি ও মুসলিমের সনদসমূহ মুখস্থ করেন এরপর হাদিসের ছটি কিতাবও মুখস্থ করেন আহমদ মুসাজিবলিল শাইক সলিহ ইবন উসাইমিন এবং শাইক বিন বাজের কাছ থেকে অত্যন্ত বিরল তাজকিয়া লাভ করেন শাইক বাকের আবু জাঈদ মুহাম্মদ মুখতার আশ আল্লামা আল্লা মাহমুদ বিন উকলা আইবি এবং মহান মহাদ্দিস শাইক হামাদ আল আনসারির মতো আলিমদের অধীনেও তিনি অধ্যয়ন করেন এবং তাজকিয়া লাভ করেন আর রাহিকুল মাকতুমের লেখক শফিউর রহমান আল মুবারকরির অধীনে তিনি দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন তাওহিদ সিরিজের বাংলা ডাবিং প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আশা করছি ধীরে ধীরে আমরা এসব পর্বই আপনাদের কাছে পৌঁছাতে পারবো ইনশা আল্লাহ ভাই ও আমরা আশা করি আপনারা তাউহিদের বিশুদ্ধ আইল নিজেরা সচেষ্ট হবেন এবং সাধ্যমতো অন্যান্যদের কাছেও পৌঁছে দেবেন আল্লাহ আমাদের সবাইকে তাঁর রাহে কবুল করুং আমিন উসুল্লা সালাসা অর্থ তিনটি মৌলিক নীতি এটি কোনো বই না বরং তাহিদের তিনটি মৌলিক নীতির উপর একটি ছোট পুস্তিকা শব্দ সংখ্যার দিক দিয়ে এটি অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু এর অর্থের গভীরতা অনেক আর এই শিক্ষাগুলো সম্পর্কে ও মূলনীতি সম্পর্কে কারোরই অজ্ঞ থাকার সুযোগ নেই বইটি লিখিত হবার পর থেকে ওলামাগণ সবসময় এই বইটি অধ্যয়ন করেছেন এবং তওহিদ পড়ানোর সময় সর্বপ্রথম এই পুস্তিকা দিয়েই শুরু করা হয় কেউ যদি এই পুস্তিকাতে আলোচিত তিনটি মৌলিক নীতি ভালোভাবে পড়েন তাহলে তিনি বুঝতে পারবেন যে কবরে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হবে লেখক এই পুস্তিকাতে তা আলোচনা করেছেন সুতরাং আমরা যদি এই তিনটি মৌলিক নীতি আত্মস্থ করি এবং বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ তহ কবরের প্রশ্নগুলোর উত্তর আমরা দ্রুত ও সঠিকভাবে দিতে সক্ষম হব আমরা ধীরে ধীরে শুরু করব ইনশাআল্লাহ কারণ দিনের জ্ঞান ধীরে ধীরে শেখা উচিত কেউ কখনোই রাতারাতি আলিম হয়ে যেতে পারে না ইবনে আবদুল বার তার বই আল জামের মধ্যে উল্লেখ করেছেন যে আল জহুরি বলেছেন মানুয় যে রাতারাতি জ্ঞান অর্জন করতে চায় জ্ঞান তাকে পরিত্যাগ করে এবং পরিশেষে তার কাছে শুধুই মুষ্টিবদ্ধ কিছু ধারণা অবশিষ্ট থাকে দিন রাতের সাধনায় জ্ঞান অর্জিত হয় ইলম অর্জনের জন্য ধৈর্য ও অধ্যাভাস প্রয়োজন এবং এই পথে ধাপে ধাপে অগ্রসর হতে হয় যদি আপনি শুরুতেই আকিদা অথবা তাহাইদের ইনডেপ্থ বইগুলো দিয়ে শুরু করেন তাহলে আপনি এমন কিছু বিষয়ের মুখোমুখি হবেন যা হয়তো সম্পূর্ণভাবে ভেঙে ভেঙে বুঝতে পারবেন না যার ফলে আপনি হতাশ বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন কিন্তু যদি আপনি ধাপে ধাপে অগ্রসর হতেন তাহলে আপনি বিষয়গুলো বুঝতে পারতেন অনেক ভাইকে দেখা যায় তারা শুরুতেই আকিদা ও তাওহিদ নিয়ে এমন বই পড়া শুরু করে দিয়েছে যে যেগুলোকে সাধারণ মানুষকে ভেঙে বোঝাতে আলিমদেরও কষ্ট হয় তার চেয়েও বড় সমস্যা হলো দেখা যায় তারা কোনো তত্ত্বাবধান ছাড়া একা একাই বইগুলো পড়ছেন এবং যে ভাষায় বইগুলো লেখা হয়েছে সে ভাষায় না পড়ে তারা কোনো অনুবাদ পড়ছেন এভাবে আসলে কতটুকু সঠিক ব্যাখ্যা বোঝা সম্ভব এটা ঠিক যে আজকের যুগে নানা কারণে অনেকেই আলিমদের তত্ত্বাবধানে সরাসরি পড়ার সুযোগ পান না আপনার ক্ষেত্র যদি ব্যাপারটা এমন হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু সেক্ষেত্রেও অন্তত কিভাবে শুরু করতে হবে সেই ব্যাপারে আপনাকে সঠিকভাবে জানতে হবে উসউল্লা সালাসা হলো তাওহিদ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা আমি এই ভূমিকা শেষ করার আগেই আপনি হয়তো এটি পড়ে শেষ করে ফেলতে পারেন কিন্তু এর মাঝে অন্তর্নিহিত জ্ঞান অর্জন করতে হলে প্রতিটি বাক্যকে বিশ্লেষণ করা প্রয়োজন কি ধাপে ধাপে এগুলোও আপনার কাছে হয়তো বিষয়টি কঠিন মনে হতে পারে কিন্তু হাল ছাড়বেন না ইনশাউল্লাহ আপাতদৃষ্টিতে এটি একটি ছোট সাধারণ বই কিন্তু আমি এগারো জন ওলামার অধীনে এটি পড়েছি আর এর কিছু নির্দিষ্ট অংশ এর বেশি আলিমের অধীনে পড়েছি আল খাতিব আল বাগদাদি তার বই আল জামিতে বলেছেন একবার এক ছাত্র ইলিম অর্জনের জন্য এক মহাদিসের কাছে গেলেন কিন্তু তার কাছে হাদিসের জ্ঞান অর্জন অত্যন্ত কঠিন মনে হল তিনি হতাশ হয়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি এ কাজের জন্য উপযুক্ত না তারপর একদিন হাঁটার সময় তিনি দেখলেন একটি পাথরের উপর পানি পড়ছে হয়তো বা কোনো ঝর্নার কাছে আপনারা দেখবেন বছরের পর বছর যখন কোনো পাথরের উপর পানি পড়ে তখন যে পাথরের উপর যে জায়গাটায় পানি পড়ে সেটা একসময় ডেবে যায় কোনো ঝর্ণা কিংবা ফোয়ার কাছে গিয়ে আপনারা এটি দেখতে পারেন পানি পড়ার সেই স্থানটি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তো এই দৃশ্য দেখার পর ছাত্রটি ভাবলেন কি অবাক ব্যাপার পানি এত নরম কোমল হালকা হওয়া সত্ত্বেও তা শক্ত পাথরকে প্রভাবিত করে আর এলিম তো পানির চেয়েও নরম আর হালকা আর আমার হৃদয় ও বুদ্ধি তো পাথরের মতো শক্ত না তারপর তিনি হাদিসশাস্ত্র অধ্যয়নে ফিরে গেলেন এবং একসময় তৎকালীন সময়ের হাদিসের বিখ্যাত আলিম হয়ে উঠলেন তাই ধীরে ধীরে শুরু করেন এবং ধৈর্যের সাথে অধ্যাবসায়ের সাথে অগ্রসর হন কারণ এইভাবে পড়ার মাধ্যমেই একজন মানুষ আলিম হয়ে ওঠেন। বক্তৃতা অনুপ্রেরণীয় তথ্যবহুল এবং নিশ্চয়ই এগুলো তো এলিম আছে কিন্তু এগুলো একজন আলিম তৈরি করে না কেননা আলিম হওয়ার জন্য যে জ্ঞান লাগে এই ধরনের বক্তৃতা তা দিতে পারে না আপনি দুই একটা লেকচার শুনলেন কোন দুই দিনের সেমিনারে গেলেন কিছু ভিডিও দেখলেন সেটা ভালো কিন্তু এর মাধ্যমে আলিম হওয়া সম্ভব না যদি তাই হতো তাহলে গোটা মুসলিম উম্মার সবাই আলিম কেননা গত পঞ্চাশ ষাট বছর ধরে আমাদের বাবা দাদারা প্রতি জুমাতে ক্ষুদাস শুনে আসছেন এবং মাগরীব থেকে ঈশা পর্যন্ত বহু বক্তৃতাও তারা শুনছেন তাই একজন তালিবুল আইন অথবা আলিম হওয়ার জন্য স্ট্রাকচার্ডভাবে পড়াশোনা করা প্রয়োজন আর ক্লাসিক্যাল পদ্ধতিতে ইসলাম অধ্যয়ন করার উপকারিতা অনেক এটি একটি স্টেপ বাই স্টেপ প্রসেস হবে ইনশাআল্লাহ যার মাধ্যমে আমরা সম্পূর্ণ মদিনা পাঠ্যক্রম অথবা মদিনা প্রোগ্রাম শেষ করব। আর বিজ নিল্লাহ আলা যদি আল্লা সুহান আমাদের এগিয়ে যাওয়ার সৌভাগ্য দেন তাহলে আরও বেশি কিছু আগেরকার দিনগুলোতে তিনভাবে আইলিম অর্জন করা হতো সামা আল মুবাসির সরাসরি একজন শাইকের কাছ থেকে শেখা এটি হলো সবচেয়ে উত্তম পদ্ধতি আর এটার পুরস্কারও অপরিসীম দ্বিতীয় পদ্ধতিটি হলো আল ওয়াসিতা এই পদ্ধতিতে আপনার এবং আপনার শায়খের মধ্যে একজন মিডিয়েটর ব্যক্তি থাকবেন সুতরাং আপনি যদি সরাসরি আমার কাছ থেকে তালিম নিয়ে পুরো তালিম অন্য কাউকে জানান তাহলে তা ওয়াসিতা হবে আপনি তা হলে আমার এবং আপনি যাকে শেখাচ্ছেন তার মধ্যে সেই মিডিয়েটর ব্যক্তি হবেন অনেকে বিশেষ করে যারা ব্যবসায়ী বা কৃষক ছিলেন সেই সময় তারা এই পদ্ধতি অনুসরণ করতেন তারা পালাক্রমে শিখতেন এবং একে অপরকে শেখাতেন আর তৃতীয় পদ্ধতিটি হল ওয়াজাতা কোন সাইক কর্তৃক লিখিত একটি বই নিজে অধ্যয়ন করা হলো আল ওয়াজাদা প্রশ্ন হলো ইউটিউবের মাধ্যমে কোন সাইকের কাছ থেকে ঐল অর্জন উপরের কোন পদ্ধতির অন্তর্ভুক্ত বলে ধরা হবে এটি দ্বিতীয় স্তর আল ওয়াসিতা থেকে উত্তম কারণ আপনি কোনো মেডিয়েটর ব্যক্তির মাধ্যমে শিখছেন না আপনি ইন্টারনেটের মাধ্যমে একজন শাইকের কাছ থেকে শিখছেন এবং এটা অবশ্যই ওয়াজাদানা যে আপনি একটা বই নিয়ে নিজে নিজেই পড়া শুরু করলেন এটি আসলে প্রথম ও দ্বিতীয় স্তরের মাঝখানের একটি স্তর ইন্টারনেটের মাধ্যমে কেউ সরাসরি সাইকের সাথে মেইল অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কাজেই এটা হচ্ছে সামাল আল মুবাসির মতোই একটি বিষয় কিন্তু আমি এই কথার দ্বারা কোনো সাইকের কাছে সরাসরি গিয়ে রিল অর্জনের প্রয়োজনীয় থেকে ছোট করছি না কেউ যদি সরাসরি কোনো সাইকের অধীনে পড়ার সুযোগ পান তবে তার উচিত হবে না ওয়াজাদা বা ওয়াসিতা বা অন্য কোনো উপায় অবলম্বন করা আপনি যদি হকপন্থী কোনো সাইখের সন্ধান পান তাহলে যদি তিনি পৃথিবীর অপর কোনাতেও থাকেন তবুও সম্ভব হলে এখনই ব্যাগ গোছান এবং তার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করুন সরাসরি একজন সাইখের কাছ থেকে শিক্ষা নেওয়ার অনেক উপকারিতা আছে যেমন আপনি তার ব্যক্তিগত জীবন দেখতে পারবেন তার আচার আচরণ দেখতে পারবেন তার ইবাদতগুলো দেখতে পারবেন আরও দেখতে পারবেন তিনি কোন পরিস্থিতিতে কীরকম আচরণ করেন আমাকে মদিনা পাঠানোর পরও আমার বাবা খেয়াল রাখতেন যেন মদিনা কারিকুলামের বাইরেও বড় বড় শাইকদের যারা অনেকেই এখন মৃত্যুবরণ করেছেন রাহিম মাহমুদ তাঁদের সাথে আমার যাতে দেখা হয় যেন আমি তাদের কাছ থেকে শিখতে পারি যেমন আমার বাবা চাইতেন আমি যেন শাইক মুকবিলের কাছে যাই আর আমিও সব সময় দোয়া করতাম যেন আমি তার কাছ থেকে শেখার সুযোগ পাই কিন্তু আমি পারছিলাম না কারণ তিনি ছিলেন ইয়েমএনে সত্তর দশকের শেষের দিকে তাকে সৌদি থেকে বের করে দেওয়া হয় আর আমি ইয়েম যেতে পারছিলাম না সুফান আল্লাহ সালে তিনি লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় আসেন চিকিৎসা করানোর জন্য আমি তৎক্ষণাৎ সেখানে গেলাম তার বাড়িতে থাকলাম আমি চিন্তা করছিলাম আলহামদুলিল্লাহ হয়তো আমার দোয়ার বদলতে তিনি শুধু ইয়েমেন থেকে লস এঞ্জেলসে চিকিৎসা করার জন্য এসেছিলেন তার চিকিৎসাকালীন সময়ে জিল হজ শুরু হলো তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন হজ করার এবং হজ শেষে আবার আমেরিকায় ফেরত আসার তিনি মক্কা যাবার পরে ক্যালিফোর্নিয়ার কোনো একটি পত্রিকাতে একটি আর্টিকেল বের হল যে শাহিদ মকবিল একজন রেডিক্যাল একজন চরমপন্থী তিনি এটা তিনি সেটা এরকম একজন লোক কীভাবে আমেরিকায় ঢুকলো ইত্যাদি ইত্যাদি তো তৎক্ষণাৎ তার ভিসা বাতিল করে দেয়া হলো আমি বলি ইনশাআল্লাহ হয়তো আমার দোয়ার কারণেই তিনি আমেরিকা এসেছিলেন কারণ তার কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন রাহমাতুল্লাহ আলহি কাজেই যদি আপনি একজন হকপন্থী যজ্ঞ সাহিককে রাজি করাতে পারেন এমন কেউ যিনি আল্লাহকে ভয় করেন যিনি ভণ্ড বিভ্রান্ত বিকিয়ে যাওয়া মর্ডার্ন অথবা যিনি কুফর কিংবা কুফফারদের পক্ষে কথা বলেন না যিনি সরকারি অধীনস্থ আলিম না যদি এমন কাউকে খুঁজে পান তাহলে তিনি বিশ্বের যে প্রান্তেই থাকুন আপনার অবশ্যই উচিত হবে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা তাকে অনুসরণ করা যারা আলিমদের সংস্পর্শ ছাড়া শুধু বই থেকে শেখেন সালাফগণ তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতেন না কারণ তারা বলেন মান কায় না শাহী হু হু কিতাব হু কায় না খত যদি বই কারো শাহিক হয় তাহলে তার ভুলই বেশি হবে যখন শাইক ইবনে ওসাইমিনকে শাইকদের অডিও টেপ শুনে রলিম অর্জন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি একে উৎসাহিত করেছিলেন কিন্তু তিনি একই সাথে এটাও বলেছিলেন যে সরাসরি একজন শাইখের কাছে শেখা উত্তম কারণ সেক্ষেত্রে আপনার প্রয়োজন মতো প্রশ্ন ও আলোচনা করার সুযোগ থাকে পরবর্তী যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তা হলো নোট করা খাতায় মোবাইল কিং বা ল্যাপটপে যেটাই ব্যবহার করেন না কেন আপনারা নোট রাখুন কারণ এই জ্ঞানটা সংগ্রহে রাখতে হবে সর্বোচ্চ চেষ্টা করুন পুরো কথাগুলো নোট করতে যাতে করে এটা পরে কাজে লাগে আপনার ল্যাপটপে নোট করতে পারেন একসময় আমি উত্তর কেরোলিন তখন আমি মাত্র এসব গেজেট ব্যবহার করা শুরু করেছি বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আমার তেমন একটা ধারণা তখন ছিল না সবে মাত্র আমি তখন প্রযুক্তি সম্পর্কে জানছি আমি একদিন লেকচার দিচ্ছিলাম তখন এক ভাই মোবাইল ব্যবহার করছিলেন আর সেই জন্য আমি তার উপর রাগ করেছিলাম লেকচার শেষে ওই ভাইটি অত্যন্ত আদবের সাথে আমার সাথে দেখা করলেন এবং আমাকে দেখালেন যে তিনি আসলে তখন মোবাইলে আমার কথাগুলো নোট করছিলেন শুভ আমার সে সময় জানা ছিল না মোবাইল ব্যবহার নোট নেওয়া যায় তাই প্রত্যেকের উচিত তার অর্জিত জ্ঞানগুলোকে লিখে রাখা সংরক্ষণ করার চেষ্টা করা যখন আমার বয়স সাত বছর তখন আমরা মদিনাতে থাকতাম আমার বাবা ছিলেন মদিনা ইউনিভার্সিটির একজন ছাত্র একদিন আমার বাবার এক ইরাকি বন্ধু আমাকে বললেন তোমার বাবা তো একজন সিংহ ক্লাসের শিক্ষক যাই বলেন না কেন তিনি তাই খাতায় নোট করে ফেলেন এরপর একদিন বাবার ইউনিভার্সিটির ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখলাম তিনি আসলেই সব কিছু খাতায় নোট করেন তার সাথে সব সময় একটা অডিও রেকর্ডার থাকত। যেটা দিয়ে তিনি ক্লাস লেকচারগুলো রেকর্ড করে থাকতেন সেই রেকর্ডগুলো এখনও আছে আমাদের কাছে এরপর থেকে আমি নিজেও এমনটা করতাম আমি কোনো সাইকের অধীনে পড়েছি আর তার বলা প্রতিটি শব্দ নোট করে নি এমন কখনোই হয়নি যদিও সব কিছু লেখার প্রয়োজন হয় না আর কিছু কথা লিখতে লিখতে ছুটে যায় কিন্তু আমি সব সময় চেষ্টা করতাম শায়েকরা যা বলছেন তার সব কিছু লিখে রাখতে আমি এখনও সময় আমার ওই নোটগুলোর সাহায্য নেই লেখার এই অভ্যাসটা সালাফদের মধ্যেও ছিল কুরাইশরা বাধা দেওয়ার আগ পর্যন্ত আবদুল্লাহ ইবনে আমর রাজে আলাহতালাহু রাসুল উল্লাহ সাল্লামের হাদিসগুলো লিখে রাখতেন তখন রাসুল উহ সাল্লি ইসলাম তাকে বলেন হাদিস লেখা চালিয়ে যেতে তিনি আবদুল্লা ইবনে আমর রাজি আল্লাহনকে হাদিস লেখার জন্য উৎসাহ দিতেন সুনানা দারমিতে কোরআনে এলিয়াস বলেন মাল্লাম লাম ইয়া যদি কেউ আইম লিপিবদ্ধ করে না রাখে তাহলে সে আলিম তাকে ছেড়ে যাবে যারা তাদের এলিম লিপিবদ্ধ করতেন না তাদের এলিমকে এলিম হিসেবে গণ্য করা হতো না হয়তো তিনি ক্ষেত্রে হাদিসের গানের কথা বলেছেন কিন্তু এই কথাটা আজকে আমরা যে ধরনের এলিম অর্জনের চেষ্টা করছি সেটার ক্ষেত্রেও প্রযোজ্য সাঈদ ইবনে জুবায়ের যা শুনতেন তাই লিখে রাখতেন যদি লেখার জন্য অন্য কিছু না পেতেন তাহলে বালুতে লিখে রাখতেন তারপর ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এরপর তিনি লিখার জন্য কিছু খুঁজে বের করে তাতে লিখে রাখতেন আল মুওয়ার্দি আল খালিল ইবনে আহমাদ এবং আরও অন্যান্যরা এলিমকে লিপিবদ্ধ করে সংরক্ষণের জন্য উৎসাহ দিতেন وصحبه وسلم السلام সঈদিন মহমদ الله বরহমুল